কোরআন বলতেছে তাহলে আপনার কাছে বলেন কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তাহলে তো আল্লাহর বলা উচিত ছিল না উম জুবিল্লা হুদাল্লিল মুসলিম হুদাল্লিন মুকমিন এ কথা কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নাস সমগ্র মানব জাতির হেদায়তের মোহাম্মদ আপনাকে আমি আজ থেকে কেমন পর্যন্ত আরেমালা সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্ন থেকে বিধি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছে কফতিনাস না কাফতিন যদি স্বয়ং এখানে এত বড় হুজুর যেহেতু বলছে এটা মনে হয় সঠিক এ কথা বলে দাঁড়ায় থাকবে সে সাথে সাথে লোকমা দিব এত বড় মোহতামিন এত বড় শেখুল হাদিস এত বড় শেখুল ইসলাম বেগুনা তাদের কোন আর সাহাবায় কালামের জামাত হলো মঘফুর ভালো করে বোঝেন মুসলমান তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বলেছেন রুম আন সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে আল্লাহ সাহাবাদের উপরে কিন্তু আপনাদের অসুবিধা কি ও ভুল করে যদি গুমরা হয় ইসলাম কি কাবুল গুমরা হইতে সুযোগ দেয় নাই কি সা। এখন সব অটো শুরু হয়েছে অটো অটো রিকশা অটো ভ্যান অটো সাইকেল অটোমোবাইল অটো গাড়ি অটো দরজা অটো জানালা এখন তাবলিগে একটা গ্রুপ বাইরে হইলে অটো আমি এক আমির মারা গেছে সে কো আরেকজন ঢুকানোর দরকার নেই আরেকজন মারা গেছে আরেকজন মারা গেছে আমার কথা তো শুনতে হচ্ছে সবাই আমি আমির ক আমরা তো তোমাকে আমির মানি না ক আমির না মানলে ধরেনা দেখছে गयन करते সাহাবায়ে সাহাবায়াম আল্লাহ আল্লাহ রসুলের না করছে এটা যদি আপনি বলেন বিশ্বাস করেন শাহবায়ে কেরামের সমালোচনা যদি আপনি বৈধ মনে করেন শাহবায়ে কাম যদি আপনি স্বজনপ্রীতি কর্মওয়ালার তহমত দেন সাহাবায় কাম কে যদি আপনি নাফরমান বলেন তাহলে দিন থাকবে আমাদের নবী মোহাম্মদ কি ছিলেন ছিলেন না উম্মি মানে কি অশিক্ষিত মূর্খ আল্লাহ রসুরের জন্য আল্লাহ জেনে বুঝে তাকে মূর্খ বানাইছেন মূর্খ না পুরান বাইর এই জন্য আল্লাহ তাকে কি রাখছেন মাহফুজ রাখছেন যাতে করে এই তহমত দিতে না পারে যে এটা মোহাম্মদাহসলামের নিজের কথা কারণ মোহাম্মদ আবু জাহালের মতো হ্যাঁ আবুল হিকাম ছিল না এতিন ছিলাম মোহাম্মদ শিক্ষা পাওয়ার কোন সুযোগই পান নাই মোহাম্মদের ভালো কোন শিক্ষার লাইনে কাজ করবে এমন কোন লোক তার ছিল না জীবিতই ছিল না দুনিয়াতে ভাব গেছে কড়াই বুকে এটা আল্লাহ তালা হলেন আলিমান হাকিমা আল্লাহ সবচেয়ে বড় ইমাল আল্লাহ সবচেয়ে বড় প্রজ্ঞাওয়ালা কৌশলওয়ালা যদি জান্নাতে যেতে চান আর যদি বলেন যে না আমি আমার মন মতো চলবো উন্মুক্ত চিন্তা আর উন্মুক্ত মনা আবার বাড়ির জন্য একটা গুরু কিন্তু ইসলাম আবার ইসলামে উন্মুক্ত কিছু আসেনি দুই কানের ভিতরে এক কানে কোরআনের রশি লাগানো হয়েছে আরেক কানে হাদিসের রশি লাগানো হয়েছে সুতরাং তুমি উন্মুক্ত মানা খুঁজে পারবানা উন্মুক্ত চিন্তার খুঁজে পারবানা তুমি সব সময় এই দুইটার থাকতে হবে কোরআজ অনুমতি দিলে করবা হাদিস না দিলে বিরত থাকবা আল্লাহ লিখছে কারা সাহাবাই কেরাম আপনি যদি বলেন সাহাবায় কেরাম নাফরমানি করতে। তাহলে নাফরমানদের মাধ্যমে স্বজন প্রীতি কর্মীওয়ালাদের মাধ্যমে যে কোরআন লেখা হইছে যে হাদিস লেখা হইছে সেটা কি সহি পারে সেই কোরআনের যোগ্যতা কত লুক সুতরাং সাত সাপ শুধু সাত সাপ রয়ে নাই এটা ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত হয়েছে সাবধান আমাদের সাথে কারণে দিনের কারণে এখনো তাকে আমরা গিনা করি অপছন্দ করি কিসের কারণে তিনের কারণে কালকে তিনি দ্রৌবা করুক সারা দুনিয়ার মানুষের উন্মতের মুসলমানদের উদ্দেশ্যে বাসন আমি যত ভুল করেছি কোরআন বিরোধী যত কথা বলেছি এই কিছু থেকে আমি তোবে করলাম এখন থেকে আমি তাকে আবার তুলে ইমামুল হারামাইন ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি আওলাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে তার কথা মানা যাবে ইমামুল হারামাইন স্বয়ংর রাহু বিরোধী কোন ফ্যাস তখন তোমরা কি করবা বলছে কিনা একবার বলছে কেউ কিছু পায় না দুইবার বলছে কেউ কিছু কে বলবে যে লোকেরা দেখলে ছয়তন পর্যন্ত পয় যে রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে সাজান চলছে কোনদিন নিরাপদ দূরত্ব বজায় রাখত না এই নাস্তিকের কল্লা দি কারণ নাস্তিক মূর্তা বেম্যানের দুনিয়াতে থাকার কোন অনুমতি আছে নাই কারণ তারা আল্লাহকে মানে না আল্লাহ রসুল মানে না তো মানে না আবার গালি দেয় না এই জন্য অমর অধীনে সব সময় বলতেন অনুমতি আমরা গোলাম হয়ে গেছি টাকার গোলাম পয়সার গোলাম শেয়ারের গোলাম ক্ষমতার গোলাম এক নারীর গোলাম একজন এক একটার গোলাম আমাদেরকে দেখলে শয়তান ভয় পাবে জীবজন্তুয় পায় সাহসী লোক ছিলেন বীর বিক্রম মুজাহিদ ছিলেন উনাকে দেখলে শয়তান ও রাস্তা দিয়ে আসতো না অথচ শয়তানকে কি মানুষ দেখে কিন্তু এর সে ভয় ওমর রৌ তার ভিতরে এই পরিমাণ ছিল আরে অমর তো ইটের ভিতরে শুয়ে থাকতো ইট মাথায় দিয়ে ঘাসের নিচে শুয়ে থাকে তোমাদের আমির উল মিনকে একটু দেখা ওই ঘাসের নিচে গিয়ে দেখে আস আমার ঘুমাছে না তা জানি কখন আমার কে মেজে থাকে কেন হয়তো বেড়ে জানি আমার মৃত্যু তো সুনির্দিষ্ট সময় আসবে কেউ মারলেও আসবে কেউ না মারলেও আসবে আমি যদি আল্লাহর জন্য হই তাহলে কোনাত আমার মত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাগাত আমার কোরবানি কার জন্য তো বাঁচলে আল্লাহর জন্য বাঁচো মূল্যে আল্লাহর জন্য মর অসুবিধার কথা মজুমার তো যাই হোক উম করু চাইতেছেন কেউ এটার উত্তর দিক উনি তৃতীয়বার আবার বললেন আমি যদি কোরআন বিরোধী কোন ফাইসলা দিই তাহলে তোমরা কি সিদ্ধান্ত দিবা কি করবা তোমাদের তখন তোমাদের ভূমিকা কি একজন দাঁড়ায় গেছে উপস্থিতদের মধ্যে এত বড় সাহস আমি খরিফাতুল মুসলিম আমার বিরুদ্ধে তুই তরবারি দেখাইলি কথা আমরা কেমন বলি বেআ উস্তাদের বুলদোস মুরব্বীদের বুলদস্ত মুরব্বী যত বড় মুরব্বী হোক মুরব্বী যদি কোড়াহাদোধী বলে কোরআহাদির বিরোধী করে মুরব্বী যদি সেই মুরব্বীকে মুরবী রাখবো যত বড় মুরব্বী হোক যেই হোক না কেন প্রধান বক্তা যদি কোরআন বিরোধী কথা কয় প্রধান বক্তা কিনে বসে থাকতে পারবে আটা পিঠা খেয়ে প্রধান বক্তা আবার প্রধান বক্তার সব বক্তার পিঠানু সরে তত্তা বানাবো মোজালো আল্লা বলার আল্লা শোনার তিক দান করে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি ছিল সুরাই মুনাফিক হওয়ার পূর্বে কি ছিল সাহাবি ছিল কেউ যখন সেখান থেকে তিনশো জন মুরাবি নিয়ে ফিরে আসলো আবার এসে বলতেছে মোহাম্মদকে আর মোধিনায় রাখা হবে না হবে এই ষড়যন্ত্রগুলো করতেছিল তখন আল্লাহ রসুল ওহুদের যুদ্ধ থেকে ফিরার সময় আল্লাহ করে বিক্রি হয়ে গোমরা নামে হইতে অসুবিধা আছে কথা বোঝেন কথা বুঝেন কোন সমস্যা নাই কিন্তু সাবধানে থাকতে বোঝেন আমি টাকার বিনিময়ে বিক্রি না হই আমার ছেলে বিক্রি না হয় কথা বুঝতে চান আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন সেটার উপরে কি রাখেনা যাদেরকে আপনি নিয়ামত দিছেন পুরস্কৃত করছেন ওই সমস্ত ব্যক্তিদের পথে পরিচালিত করেন কারা মিনান্ন ইন এই চার শ্রেণীর পরিচালিত করিয়েন না প্রতিদিন কয়বার পড়েন এটা জানেন কয়বার কমপক্ষে বত্রিশবার নামাজ পড়লে আর জ্ঞান নামাজ না পড়লে তো খবরদার এই সমস্ত লোকদের সংশ্রোভিত দূরের কথা এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন সবসময় এদের দারে কাছেও যাবেন না পারলে দাওয়াত দিবেন যদি মনে করেন যে আপনার দাওয়াতে কাজ হইতে পারে তাহলে দাওয়াত দিবেন আর যদি এমন হয় যে তার কাছে গেলে আপনি নিজেই গলে যাবেন মোমের মতো তার এত পাওয়ার আপনি তার কাছে টিকতে পারবেন না তাহলে আপনি দেয় না যে তার থেকে বড় তাকে পাঠাবেন যে তাকে গলাইতে পারবেন আর না আপনি দূরে থাকেন এই ধরনের কিছু বাইরে আর সমাজে আসে কিনা আছে। প্রতিদিন পাঁচ নামাজে ফরজ নামাজ কয় রাখাত সতেরো রাখাত বিচিরের নামাজ তিন রাখাত কত টাকা ধা হল বারো টাকা কত হলো বত্রিশ টাকা প্রত্যেক টাকা আপনি অথবা আপনার ইমাম পড়তে তাহলে প্রতিদিন বত্রিশ বার একটা দোয়া আল্লাহ করা যেসে আচ্ছা বার একটা কথা বলা লাগে আপনাদের এখানে যদি আমি তিনবারও বলি তাও তারা বলবো হ্যা পুচুর নিয়ে এসছে একটা ডাকা থেকে এক কথা বারবার কয় বলবেন না কিনা মুফতি সাহেব করে কিনা মুফাসির সাহেব করে কিনা প্রধান বক্তা করে কিনা সাধারণ মুসলমান করে কিনা মুসল্লিরা করে কিনা সবাই এই দোয়া করে কেন কারণ যে কেউ জীবিত অবস্থায় তার ইমান নিরাপদ এ কথা বলতে পারবে না যেকোনো সময় তার ইমান করেন আল্লাহ অনুসরণ করানো করার দান করেন আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত কিন্তু আমরা কি ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ কে আমরা নুরানি মাদ্রাসা ছেলে মেয়েকে বলে খাইতে পারেন দেখছেন আমার পেট দেখছেন কত বড় পেটের জন্য বসতেই পারতেছি তোর না খাইলে এত বড় হইলো কেমনে আর আমি আর খাবো কিনা কত খাবো সেই মানুষকে সন্তুষ্ট করা যায় না আমার এক ছেলে মুস্তি তাকে আমরা পড়ালেখা করেছি হঠাৎ করে পড়ালেখা বাদ দিয়ে চাকরি করবে তার টাকা দরকার চাকরি আমাদের কাছে করো তোমাকে যতটুকু আমরা পড়াইছি নুরানি প্রশিক্ষণ দিয়ে তোমাকে চাকরি দিবো আমাদের মাদ্রাসা আছে মসজিদ আছে সেখানে তুমি পড়াই বা টাকা মাসে বেতন দেবো সাত থেকে আট সে আমাদের কথা শুনে নাই চলে গেছে আমার আমি তো মাস শেষে কত থাকবে কাজ আমি তো বেওকুফ তুই আমার এখানে আয় থাকা খাওয়া সব বাদ দেওয়ার পরে আমি আরো ছয় হাজার আমাদের তো আমাদের কোন জমিনে আল্লাহ দুশ্মনের খাওয়ায় ইয়ুদিরে খাওয়ায় মুশ্রেকের খাওয়ায় কাভের খাওয়ায় নাস্তিকের খাওয়ায় মুরতাদের এ খাওয়ায় যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে সব সময় তাদের গুলি করে রাখছে তাদেরকে আল্লাহ খাওয়ায় আর যারা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে কথা বলবে আল্লাহর বন্ধু হবে আল্লাহ হবে তাদেরকে আল্লাহ খাওয়াবে না কত বড় তোহমত আল্লাহবাদা এটা আল্লাহর উপরে অপবাদ না কি বলেন আপনারা আপনি আপনার দুশ্মনেরও খাওয়াচ্ছেন চা তাহলে কি আপনি আপনার দোস্ত বাদ দিবেন যেখানে আপনার এই অবস্থা সেখানে আর একটা হলো আরেক গুরুপ বলে দে কেমনে পড়াব যদি জঙ্গি বলে সন্ত্রাসী বলে মেরে ফেলে নুরানি মাদ্রাসা বললে বুঝি জঙ্গি হয় অমি মাদ্রাসা বললে জঙ্গি হয় সন্ত্রাসী হয় দেখান তো আপনারা ছাড়া দেশের ভিতরে কোন কোরআনে হাফিজ কোন মুফতি কোন নিজের বাপের গুলি করে দিছে কয়জন কম মাদ্রাসায় পড়ুয়া আলেমা হাফেজা আত্মহত্যা করছে দেখা যে পারবে দূরে সরানোর জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এ পায় তারা বুঝছেন আরেক গ্রুপ হইলো গরিব শ্রেণী তারা কুতুর নুরানিতে পড়াবো কিভাবে হ্যাঁ এরা বছরে ছয় শে বছরে কত নেই স্কুলে শুধু কিশোরী ক্লাবে পড়াই আনন্দ স্কুলে পড়াই আছে না আপনাদের দেশে ব্রাক স্কুল এখন কমে গেছে এদেশে তো ইসলাম মুসলমান আলহামদুলিল্লাহ আছে আলমোলামা আছে গেরামগঞ্জে এখনো আছে ব্রাক স্কুল এই যে অনেকগুলো এনজিও ব্রা কা বাংলাদেশ গুড নেভার বাংলাদেশ আর ডিআরএ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশি বাংলাদেশ প্রশিকা বাংলাদেশ গাট বাংলাদেশ রিগ বাংলাদেশ শক্তি বাংলাদেশ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ আসেনি ও গ্রামীণ ব্যাংক বাংলাদেশ এনজিও আছে কারো কারো মতে পঁচানব্বই এনজিও আছে কত হাজার আমি তো পঁচানব্বই হাজার নামও আপনারা তো খুব ফেরে জানেন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দে বই দে চাউল দেয় চাল দেয় আবু দেয় পানি দেয় খালি তেয়ার দেয় হুজুর এত কিছু দেয় আপনারা বিরোধিতা করেন কায়ে ঠিক হয়নি কিছু লোকে এরে ভাই হুজুরদের কাশি তৈরি দেওয়া কি তুমি হুজুরা পতুয়া দেওয়ার দায়িত্ব কাদের হুজুরদের মা তু নাম্বিয়া মাস্টার ডাক্তারের ভুতুয়া দিবে ইঞ্জিনিয়ারে ভুতুয়া দিবে বুঝতেছেন না আপনারা ফতুয়া দেওয়ার দায়িত্ব কার আলমুল এটা জান্নাতের রাস্তা তুমি জাহান নাম থেকে বাঁচো জান্নাতের রাস্তাকে আঁকড়িয়ে ধর এটা কারা বলবে আলেমুলামারা বলবে এই ফতুয়া দেওয়া ওলামায়ে কেলামের দায়িত্ব ফতুয়া ওলামা থেকে পাওয়া সঠিক ফতুয়া পাওয়া এটা আপনাদের অধিকার কোন আলেম যদি কার হাতে আল্লাহর হাতে আপনার নিজের ব্যাপার খেলাপথ নাই এর জন্য নিজের ব্যাপার খেলাপথ থাকলে পিঠে যাব যে মানতে হবে খেলাপথ নাই আছে খেলাপথ ইসলামিক খেলাপথ থেকে আমরা বঞ্চিত আব্রাহ না অমুসলমান হ্যাঁ একজন খ্রিস্টান তো খ্রিস্টানরা মুসলমানদের দোস্ত না দুশ্মন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পদাঙ্গশন পাতা যাতে আমরা খেলা বদুর দিকে না যাই সবাই আমরা গণতন্ত্র নিয়ে সন্তুষ্ট থাকি আর গণতন্ত্র এমন একটা সিলেকি ধর্ম যা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে। কারণ ইসলাম ধর্ম বলে সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ গণতন্ত্র ধর্ম বলে সকল ক্ষমতার উৎস হল জনগণ ইসলাম ধর্ম বলে আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে আল্লাহ গণতন্ত্র ধর্ম বলে আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে জনগণের বুঝলেন নাই ইসলাম ধর্ম বলে রোজা রাখা ফরজ বাধ্যতামূলক গণতন্ত্র ধর্ম বলে রোজা রাখা ঐচ্ছিক যার মঞ্চে সে রাখবে যার মঞ্চে সে রাখবে না ইসলাম ধর্ম বলে পর্দা করা ফরজ বাধ্যতামূলক গণতন্ত্র ধর্ম বলে পর্দা করা ঐচিত যার মঞ্চে পর্দা করবে যার মঞ্চে সে পর্দা করবে না ইসলাম ধর্ম বলে চোরে চুরি করলে হাত কেটে ফেলতে হবে গণতন্ত্র ধর্ম বলে না চুরি করলে হাত কাটা দেবে না এটা অমানবিক ইসলাম ধর্ম বলে এই আল্লাহর জমিনে একমাত্র ধর্ম হল ইসলাম গণতন্ত্র ধর্ম বলে না সকল ধর্মই সঠিক ইসলাম ধর্ম বলে মদ খাওয়া হারাম গণতন্ত্র ধর্ম বলে না বিবাহ ছাড়া রাত্রি যাপন করবে এটা হারাম নিষিদ্ধ কবিরা গুণা যাহান নামে হবে আর গণতন্ত্র ধর্ম বলে না লিপ কেদার বৈধ একে অপরের মনোরঞ্জনের সাথে কোনো যদি একমত হয় তাহলে এটা বৈধ ইসলাম ধর্ম বলে পরকিয়া হারাম গণতন ধর্ম বলেছেন আপনারা সাংঘর্ষিক কিনা। দেখেন ভুল বুঝবেন না আমরা তো আসলে আমরা বিপদে আছি বুঝছেন হুজুর এক বিপদে বুঝি একটা কথা কয় খুব সুন্দর যারা তবলিগ করছে তারা ঠিকছে যারা কইরা ফেরা দিছে তারা বোধ এটা আমরা আমাদের উপর থেকে চাপের কারণে বলতে হইতেছি উপর কে দুনিয়ার কোনো উপর না আল্লাহ আল্লাহ আল্লাহর চেয়ে উপর আর কেউ আছে তো দুনিয়ার উপরওয়ালার বই যদি আপনি বাড়ি ধুয়ে পালান বুধুইয়া পালান আমরা এই দুনিয়ার সব সবকিছুর সৃষ্টিকর্তা বড় যে তার বই কি পরিমাণ কাঁদা দরকার আপনারা আমাদের কিতাবের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন গণতন্ত্র মূলত একটি ধর্ম তাহলে গণতন্ত্র যদি একটা ধর্ম হয় কোন মুসলমানকে এটা করতে পারবে কারণ আল্লাহ বলছে ইন্দার দিনা ইন্দা ইসলাম আমাদের নামাজ মোহাম্মদের তরিকায় রোজা হয় মোহাম্মদের তরিকায় হজয় মোহাম্মদের তরিকায় আমাদের জাকাত হয় মোহাম্মদের তরিকায় আমাদের সিয়াসত আমাদের রাজনীতি কেন খ্রিস্টানদের তরিকা হবে কথা বুঝতেছেন নামাজ রোজা মোহাম্মদের তরিকা না করলে হবে তাহলে সিয়াস মোহাম্মদ সাল্লাহামের তরিকা না করলে হবে না কি বলবেন মোহাম্মদের তরিকা আমাদেরকে শিক্ষা দেয় সিয়াসত শিক্ষা দেয় নাই এখন ছর আগের ছিল এটা বেলুলেস ইমান থাকবে ইমান থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত এই এমন সমস্যা আসবে না যে সমস্যার সমাধান এই কোরআনে পাওয়া যাবে না ঠিক কেনা সুতরাং দোয়া করেন এই ইহুদি অনুসরণ করা থেকে বেরোয় আসেন গহরিল মাকদিম এই যে এনজিও গুলোর নাম বললাম এরা ঋণ টিন গরু ছাগল হাঁস মুরগি দেয় এরা টার্গেট কি এরা কি এরা আমাদের কল্যাণে দেয় না এরা শুধু আমাদের কল্যাণে দেয় না আল্লাহ বলছেন আমার আমার হাবিব আপনি আপনার উম্মতকে ভালো করে বলে দেন এই ইহুদি খ্রিস্টানরা ইম্পিবল ওয়ালান লান মানে কি ইম্পসিবল কশিন কালেও সম্ভব না কখনো হতে পারে না ওয়ালান টার্গেট ছাড়া মাকসাদ ছাড়া একটা ফুটা পয়সাও ব্যয় করতে পারে কে বলছে এটা আল্লাহ বলছে এখন আপনি বলবেন যে আল্লাহ বলছে गुरु छागल कल्याण कल्याण प्रमाण लागे ख्रीटान बनानो होहिंगा उत चार पांच मास प्राय आई हजार চার মাসে যদি আড়াই হাজার দশ বছর কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে কোন সন্দেহ নাই ইউএন এর চেয়ার আইএম ও তারপরে এম এই ধরনের কয়েক দর্শন এনজিও ওখানে কাজ করতেছে কি করতেছে এরা রোহিঙ্গাজ এরা এত কোটি টাকা দিয়ে এদেরকে এখানে খাবার দেওয়ার চেয়ে আর বার্মা সরকারকে বলতো এই অংশার মিলিটারি সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদের উপরে তোমাদের এই জুলুম এই সন্ত্রাসী হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে না হয় আমরা শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে তোমাদের উপরে হামলা করব তাহলে আমরা মুসলমানরা এক হইতে পারলাম না আমরা এক মুসলমান আরেক মুসলমানরা তাই তুই কি জন্য মোতাবিম তুই আমি ওই দুইটা গির্জা রবিবার এরা এদিকে দায় শনিবার এরা এদিকে দেয় কোন মারামারি নাই কোনো কাটাকাটি নাই আবার একসাথে বসে গাইতেছে এক আমাদের মুসলমানদের অবস্থা বড় আফসুসের বিষয় যে আমরা ছোট খাত এটা ইসলামের কি বিধান ইসলামে কতটুকু গুরুত্ব এগুলো এক ইমামের নিকটে তো হাত ভাধাই লাগবে ইমাম মালিক অমতলা মতো হাত ভাধা লাগবে সারা জিন্দগি হাত না বাঁধলেও না বাঁধাবে কথা ভালো করে বুঝিয়া श्रम ग पसा व्यय करते अर्थक खाना षड़े अपना के झगड़ार्ध लगे তোরা ঝগড়া কর তিন নম্বরে ব্রিটেন থেকে আর তোরা মনে করবে যে আরে মনে হয় একেবারে দেখেন না ইহুদি খ্রিস্ট আসে তাকে লাল গালি চায় কি করা হয় দানা দাঁড়ানো হয় আর এই পরিমাণ বক্তি শ্রদ্ধা আর তার প্রতি এই পরিমাণ ভালোবাসা দেখানো হয় মনে হয় স্বয়ং জিব্রাইল আমি আসলেও এতটুকু করতো না যদি জাগা জমিনের না হয় অন্তত কথাবার্তা হইলেও হয় না এরা সুযোগ পাবে না তো আপনি কেন দুশনকে সুযোগ দিতে চান এই জন্য আসেন আমি বলতেছি এই কল্যাণে আসে নাই এরা এই দেশের মানুষকে খ্রিস্টান বানাবে ওই এনজিও ওই ক্যাম্পের ভিতরে আমরা দুই চারশো সারা দেশের আলে মোলামা মুসলমানরা গিয়ে দুই চারশো বা ছয়শ ইউনিসেফ যখন ঘোষণা দিছে তেরশো নতুন স্কুল করবে ব্রাঞ্চ যখন ঘোষণা দিছে ছয় হাজার নতুন স্কুল করবে আর্লি চাইল্ড এডুকেশন নামে চার বছর বয়সের বাচ্চাদেরকে নিয়ে আসবে কারণ এর উপরে হয়ে গেলে এদের কোরআন শিক্ষা হয়ে যায় এদের কালিমা শিক্ষা হয়ে যায় এদের মায়েরা সোহায় এইসলামের নূর কোরআনের নূর যদি সে জীবনের শুরুতে পেয়ে যায় আর কখনো তাকে নাস্তিক মুরতাদ বাড়ানো সম্ভব হবে না এই জন্য আর্লি স্কুল করতেছে চার বছর থেকে নিয়ে আসবে দেখেন গিয়ে ক্যাম্পে কেন এখন তো আর কোন পত্র পত্রিকা লেখে না যে অমুকেন্দ্রীয় মাদ্রাসার ভিতরে ওখানে কি অশিক্ষা দেওয়া হয় আমরা মাদ্রাসা ভিতরে গান না শিখে তাহলে স্কুল করতে হবে কেন এরপরে আমাদের রোহিঙ্গা হুজুরদেরকে ধমকায় এটা বাংলাদেশ এদের ভিতরে যখন যারো সন্তান বৃদ্ধি পাবে তখন আল্লাহ রহমত আসবেন ইসলামের উপরে থাকবে এরা এই গতকালকে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো ছিল এখন এরা আমাদের মাদ্রাসায় যে ছেলে মেয়ে গুলো করে তার সত্তর পার্সেন্ট হলো জারো সন্তান আমি বললাম কেন এরকম হল বলে এদেরকে এরকম রোহিঙ্গাদের মতো উদ্যস্ত বানানো হয়েছিল এক সময় বানাইয়া এদেরকে খাবার দাবার বিতরণ করা হইতো মধ্যে ইহুদিদের খ্রিস্টানদের সুন্দরী মেয়েদেরকে এনে বলতো তুমি আমার বয়ফ্রেন্ড তুমি আমার গার্লফ্রেন্ড আসো আমরা নাচ শিখবো আসো আমরা গান শিখবো এই ছেলে এই মেয়ে তুমি চুপ করে বসে আছো কেন চিন্তা করবা না তোমাকে কি করতে হবে সময় হাসি টাট্টা করতে হবে একত একশো পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এখন একশো ইসলাম সম্পর্কে তাদের খবর নাই অধিকাংশ খ্রিস্টান হয়ে গেছে অধিকাংশ ফিরিস করে দিছে একই সিস্টেমে কাজ করতেছে এই কক্সবাজারে এক জায়গায় মাহফিল করতে সেখানে এক মহারণা আমাকে বলল বর্তমানে সাড়ে পরিবার খ্রিস্টান হয়ে গেছে কষ্ট লাগেনি বাবারা কোন মুসলমান হচ্ছে না লাগে কথা বুঝেন সাবধান পরিকল্পনা চলছে বান্দরবন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি এই তিনটা জেলাকে কক্সবাজারের রুখিয়া টেকনাম সহ আলাদা রাষ্ট্র বানাইতে চায় তারা মুসলমানরা দেখে যে এদেরকে বানানো সহজ না কারণ এদের এদিক দিয়ে সাহাবাহিক এই দেশে ইসলাম প্রচার করছে চট্টগ্রামকে মাদাখালুল ইসলাম বলা হয় না ইসলামের কবেশ কারণ সাহাবাই গ্রামের সময় কি হেলিকপ্টার ছিলেন ছিল ওনারা তো নদী পথে গোছিয়ে যাও তখন তারা সোয়া লক্ষ সাহাবির মধ্য থেকে মাত্র দশ হাজারের কবর পাওয়া যায় পুরা জাজ আরবের মধ্যে তাহলে আর বাকি এক লক্ষ পনেরো হাজার কোথায় অসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা বুঝি না। এটা ইসলামের বিধান না দাবি করবে তারা ওই দাওয়াতের কাজ করবে ওই ব্যক্তির কথার উত্তম কথার কার কথা হইতে পারে যে মানুষকে একত্ববাদের দাওয়াত দেয় তাহলে আল্লাহ রসালাম সমস্ত মানুষের নবীনা আল্লাহ নিজে সমস্ত মানুষের রব মাদাস আল্লাহ তালা আমাদেরকে বাসাই করেছেন সয়ন করেছেন কুমতুম খায়রা উম উখরিজাতি গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ আমাদেরকে বের করছেন বিভিন্ন জাতি গোষ্ঠী আসবে তাদের কাছে দিনের দাওয়াতের দাওয়াত আমরা উন্মতিরা পৌঁছিয়ে দেবো ঠিক না।। এই দাওয়াতের কাজ আমরা করতেছি করতেছি না করার কারণে ইহুদি খ্রিস্টানরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই দেশের সীমান্ত এলাকা বন্যা কবিত এলাকা দারিদ্রতা জনিত এলাকা পাহাড়ি এলাকা অশিক্ষিত মূর্খ এলাকা ওই সমস্ত এলাকা যে সমস্ত এলাকার মানুষ স ধর্ম পালনের প্রতি উদাসীন এদেরকে বিভিন্ন স্বর্ণের লোভ দিয়ে টোপ দিয়ে সেবার নামে শিক্ষার নামে চিকিৎসার নামে অন্নের নামে বস্ত্রের নামে এদেরকে খ্রিস্টান বানাইতেছে কাদিয়ানি বানাইতেছে এর একটা অংশ হইল এর রোহিঙ্গাদের মধ্যে কাজ করতেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতি না এই মিলিটারিদেরকে তো সাহস দিচ্ছে তারা বার্মা কি জাতিসংঘের একটা অঙ্গ না অংশীদার রাষ্ট্র না তো জাতিসংঘ অংশীদার রাষ্ট্রে জুলুম করে জাতিসংঘ সুপ্তরে বসে থাকে কেন কারণ হলো ওই যে খালাতো ভাই কথা বুঝেন ওটা তো হিন্দুরা নিজেরা নিজেদের বাড়িতে আগুন লাগাই দিছে এই যে ঘটনা ঘটছে না গতবার তারপরে ওই যে ইয়াতে শহীদ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া আপনারা দেখেন যখন দেখাবে দেশের জনগণ বাংছে তাহলে এই দেশের সরকারের উপরে লাদেম হয়ে যাবে এটা বানানো তখন সে বানাই দিবে আরো মজবুত করে কথা বুঝতে সেখানে এই পরিস্থিতি সারা বিশ্ব থেকে একেবারে হ্যাঁ উপরে ফেলবে বাংলাদেশকে কেন এখানে চল্লিশ লাখ কোথায় দেখা দিল আসাম থেকে ৪০ লাখ মুসলমানকে বের করে দিতে নাকি বাঙালি সব নাম না মুসলমান রোহিঙ্গা বইকে আপনারা কোনদিন এভাবে রোহিঙ্গাদেরকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করবেন না মুসলমান এরা মজলুম মজলুমের দোয়ার আল্লাহর আড়সের মধ্যে কোন কর্তা নেই আজকে ওরা রোহিঙ্গা হইছে কালকে আপনি কি डुक अपने बंगोपागर सारा कि खबरदार रोहिंगा देर की ग्रहण करबना धारणा जंगी कहीं एट बोलने जाएगा আর এখানে যাওয়াটা অলরেডি বন্ধ এক রাত্রে আমি একাধারে তিন মাস ছিলাম রোহিঙ্গাদের মধ্যে আমার প্রায় পনেরো জন কর্মীকে এক রাত্রে ধরে নিয়ে আসছে পূর্বে ঘোষণা নাই কিছু নাই হঠাৎ করে রাত্রে গিয়ে আপনারা ক্যাম্পে থাকেন কেন চলে পুরা সব ছেড়ে দিতে হবে নিয়েছে হাতিয়াতে নোয়াখালী আপনাদের পাশেই করে নোয়াখালী হাতিয়াতে এদেরকে নিয়ে আসবে বাসান ছড়ে এক লক্ষ তিন হাজারের বাসস্থানের ব্যবস্থা হয়েছে ঘর বাড়ি সব হয়ে গেছে আমি শুনেছি সত্য মিথ্যা জানি না যেটা শুনছি সেটা আপনাদেরকে বলতেছি এই এক লক্ষ তিন হাজার মানুষের বাসস্থানের ব্যবস্থা হয়েছে কিন্তু কোনো মসজিদ কোনো মাদ্রাসা নাই সেটার জন্য জায়গাও নাই যদি এটা হয় এটা মানে আছে ইউএন ওদের টাকা কাজ আমি আগে বলছি আমি কোনো দল করি না আমি দলের পক্ষও না দল করিও না গণতন্ত্রের পক্ষেও না আল্লাহ যখন নিয়ে যাবে তোলে যাবেন অসুবিধা কি কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ নাই যাই হোক এরা যদি এখানে আসে আমরা তো উকিয়া ত্যাগ না এই রাস্তা দিয়ে যেতে না রাস্তা দিয়ে যেতে পারি কিন্তু সাগরে দেওয়া যাবে আর এরা যদি সব খ্রিস্টান ওখানে নিয়ে আসে সাড়ে ছয় খ্রিস্টান এদের আত্মীয় স্বজন এই তাহলে এটা আর একটা হুমকি হবে না এই জন্য সবার উচিত এগুলো চিন্তা করা বাবা এগুলা থেকে নিজেদেরকে উদ্ধার করা দেশকে উদ্ধার করা জাতিকে উদ্ধার করা ইসলামকে হেফাজত করা জরুরি কিনা এরা যদি এই দেশে এসে খ্রিস্টান হয়ে যায় আমরা বিক্রি করে দিচ্ছে পাঁচ বেলা খাওয়া লাগে তোমার ঘরের ভিতরে তুমি লক্ষ লক্ষ টাকার কি করছো তোমার ঘর সাজাইছ কোটি কোটি টাকা দিয়া তোমার ঘর বাড়িকে তুমি হ্যাঁ সুন্দর থেকে সুন্দর করছ আর তোমার দাও আর আপনার পকেটে নাই আব্বু বাদ দাও কি দাঁড়িয়ে লাগছে ঘরে কিচ্ছু নাই কি করবেন আপনি তখন এইভাবে ইমান হরণ করা হচ্ছে এই রোহিঙ্গারা এই গুলো এদের কথা দিয়ে আমি বললাম এরা শুধু হিন্দুদের আরবিদাস আরবি শব্দ লোক দেখেন ডিজাইন গোল গোল মসজিদের ডিজাইন মাদ্রাসার ডিজাইন আর এটা পবিত্র বাইবেল ওয়ালিয়াজ এটাতে কি পরিমাণ অপবিত্র চিন্তাও করা যায় না এটার ভিতরে এক জায়গায় লিখছে দাউদ নিজে তার মেয়ের সাথে এরপরেও এটার ভিতরে আছে ঈশ্বর বাবাদি স্বর্গ নরক এখন ঈশ্বর বাবাদি স্বর্গ নরক এটা কি কোন মুসলমান পড়বে পড়বে না এজন্য মুসলমানকে ধোকা দেওয়ার জন্য এটার মুসলিম এডিশন বানাইছে এই খ্রিস্টানরা আপনারা বলবেন এটা কোথায় পেলেন আপনি এটা সরাসরি আমাকে দেওয়া দিচ্ছে কক্সবাজারে একটা থানা আছে ওখানে মালুমঘাট একটা একজন লোকান ছিল না বর্তমানে এবং তার আশেপাশের ইউনিয়নের চল্লিশ হাজার পরিবার খ্রিস্টান ওই হসপিটালে দুই সালে গিয়েছি ওখানে। ঠিক অবধিতে হাজি ইউনুস রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা তার নূর কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন কোটিয়া মাদ্রাসার মোতামিন ছিলেন দীর্ঘদিন উনি একটা মাদ্রাসা করছেন ওই মাদ্রাসার নাম হল মদিনাতুলুম মাদ্রাসা চা বাগান মদিনাতুল মাদ্রাসা ওই মাদার ছাত্রদেরকে অমুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ দিতে গেছি যাওয়ার পরে হসপিটালে গেলাম বললাম যে ভাই তোমরা যে কাজ করো খুব ভালো কাজ মানবতার সেবায় কাজ করার জন্য আল্লাহ রসুল নবুয় পাওয়ার পূর্বেই হিলফুল ফুজুল করছিলেন ঠিক আছে এটা ভালো কাজ তবে তোমাদের জন্ম সম্পর্কে জানার জন্য একটা দুটো বই দাও কেনা আমাদের বই দিতে হলে আপনাকে প্রশিক্ষণ করতে হবে কি প্রশিক্ষণ বাইবেল কোর্স ঠিক আছে বাইবেল কোর্স করুন কতদিন লাগবে কয়েক বছর থাকতে পারবো না পরে উত্তর দিছি প্রশ্ন করছে ওরা প্রশ্ন করছে উত্তর দিচ্ছি ওটা মনে করছে আমি জানি না আমরা তো আলহামদুলিল্লাহ এর আগে বাইবেল পড়ে আসি বাইবেলের কোর্স করে আসি কারণ ওদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহ বাসির দিতে হবে না জেনে বুঝে দিতে হবে তো আমাদের কি কি উত্তর কি কারণে তাদেরটা বিভ্রান্তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে আমাদেরকে ইনশাল্লাহ কিভাবে বুঝাবে সে মনে করতে পাইছে একটা বোধাই বুঝলেন নাই বোধাই কারণ প্রথম কি এত বলছি ভালো কাজ করতেছেন আপনারা জাতির সেবা বুঝলেন তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার নাই আমি কি রে ভাই এটা যে হসপিটাল বিনা পয়সা চিকিৎসা দিবেন এখানে আবার ধর্মান্তরের করছেন কেন আরে আমা কখন না হুজুক মানে অনেকে অনেক প্রশ্ন করে তো জন্য মৃত্যুক না পাগল আছে দুনিয়াতে নাই কিন্তু তারা আমাদের কে পাগল না তারা আমাদের মানুষই ভাবে না তারা মনে হচ্ছে আমাদের কোনো আওয়াজ নাই কারণ এতদিন পর্যন্ত ১৯৬৫ সাল থেকে এই খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এ পর্যন্ত তো প্রশ্ন করে নাই ঠিক আছে বিধান ইসলামের প্রত্যেকটা বিধান শুধু মুসলিমদের জন্য এই দুনিয়াতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করবে ইমান থাকবে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম ইনাদাম আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো তাহলে ধর্ম উৎসব সবার বলা যাবে না দিন দুনিয়া থাকবে না ধর্ম যার যার উৎসবও তার ভাই আপনাদের ইমান হেফাজত করা আমাদের দায়িত্ব হেফাজত করা মানে কি আপনাকে বলা হেফাজত আপনি করবেন কি করবেন এটা আপনার ব্যাপার আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন আরো যত দল আছে আপনাকে জন্য ইমান হেফাজত করেন আমরা আপনাদেরকে ইমান হেফাজতের বড়ি দিচ্ছি এটা আমাদের দায়িত্ব যে কদিন আল্লাহ তো বাংলাদেশ বাইবেল স্কুল মেমোরিয়াল কক্সাদুলা মানুষ দেন তো আমি বললাম কিরে ভাই যতটুকু জানি সেটা তো বাইবেল তো এটা দেন কা কনা বাইবেল হইলো হিন্দু আর বৌদ্ধদের জন্য মুসলমানদের জন্য হইলো এবার বুঝছেন এটাই হলো বাস্তবতা আপনি যদি হকের দাওয়াত না দেন তাহলে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবে মুসলিমদেরকে ইসলামের দাওয়াত ছিল যেদিন এই বাইবেল আল্লাহর বাণী না এটা মিথ্যা বানুয়াত স্যান পুল এবং তার অনুসারীদের বাণী কারণ তারা তো ঈশ্বরের বাণী বলতেছে আল্লাহর বাণীর মধ্যে ঈশ্বরের বাণীর মধ্যে কোন ভুল থাকতে পারে আল্লাহর কথার মধ্যে কেউ কিছু ঢুকতে পারবে কেউ কিছু বের করতে বাইবেলের ভূমিকা দেখেন কিছু সংশোধন সহ সংশোজিত হয়েছে আল্লাহর কালামে কিছু সংশোধন করতে মানে পারতিছে আর সংযোজিত করছে মানে কি যোগ করছে কিছু ঢুকেছে এটা আল্লাহর কালাম না পাবলিকের কালাম শুধু পাবলিক না এটা নিকৃষ্টতম পাবলিক ইহুদি বৌলের দেখা ইহুদি সে খ্রিস্টানদের চির শত্রু ছিল ইহুদিরা ইসা আলাহ ইসলামকে কি বলে দারসন্তান বলে না ও জুবিন আল্লাহর কাছে বানা চাই আমরা কিন্তু দারসন্তান বলি না আমরা বলি উনি হলেন আল্লাহর পুত্রন আল্লাহ তালা কুদরতি ভাবে তাকে সৃষ্টি করছেন আল্লাহ একটা হলো পুত্র আর একটা হলো সুন্নত আল্লাহর বাপমায়ের মাধ্যমে এটা হলো সুন্নত এটা হলো কুদ্রত সুতরাং আল্লাহর কুদ্রত আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ চাইলে চাকরি ছাড়াও খাওয়াইতে পারে মুসলমান তাহলে গোলামি করেন খ্রিস্টানদের কাছে বিক্রি হওয়ার কোন দরকার আছে খবরদার মুসলমান ইমান হেফাজত করেন পেট বড় না বাপমা বড়না ছেলে মেয়ে বড় না প্রতিবেশী বড় না আত্মীয় স্বজন বড় না দেশ বড় না আল্লাহকে পাইছেন তাহলে আপনি সব পাইয়া গেছেন এই খ্রিস্টানরা সরাসরি মুসলমানকে খ্রিস্টান বানায় এগুলোর প্রমাণ দেখেন আপনারা এরা আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বই লিখছে কোরআনে এরা বই দেখছে আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে এদের স্কুলে পড়ায় আপনি নুরানি পড়ান না ছয়শ টাকা লাগে এই জন্য স্কুলে পড়াবেন ফিরি স্কুলে পড়াইতেছে ছেলে কি মেয়ে কি কুলদীপের তো লম্বা চুল সে কিন্তু ছেলে ছেলে কিছু লোক বলে যারা গহনা পরে তারাই মেয়ে মেঘ রাজ গলায় হার পরে কানে দুল পরে সে কিন্তু ছেলে কিছু লোক বলে যারা প্যান্ট পরে ও গাছে চড়তে পারে তারাই হলো ছেলে शांति हाफ पैंड चटपट गा चढ़े से ते बोलो ख्या मे कि हाट একমাত্র পুরুষেরা কিন্তু অরুণা একজন জেলা প্রশাসক পুরো জেলার কাজকর্ম দেখাশোনা করে অথচ সে একজন মেয়ে এখন উদ্দেশ্য কি টার্গেট কি মূল কথা কি আসল কথা কি মোদ্দা কথা কি শারদ আমির ছেলে আর মেয়ে কোনো পার্থক্য নাই খবরদার খবরদার ইসলামের বিরুদ্ধে সমাজের পরতে পরতে ইমানুকছে বুঝেন রানিয়ার সামনে তার বাড়ি পুলিশের ছেলে তবলিগের সাথে সালের সাথে সে গত বছর আমাকে বলতেছে আমার এক খালু খ্রিস্টান হয়ে গেছে দীর্ঘদিন এই খালু বিদেশ ছিল হঠাৎ করে একবার আসছে আসি দেখি যে তার কথাবার্তা কাজ কারবার না এখন আপনাদের কাদের সাথে ঢুকে দেখি হায় আমার খালু যা বলে তাই তো তার মানে খালু কিপুরের পার্বতীপুরে মসজিদের ইমাম সাহেব ছিল মসজিদের দেয়াল আর তার বাড়ির দেয়াল এক ইমাম সাহেব মারা গেছে এখন তার ছেলে মেয়ে বউ সব খ্রিস্টা লালমনির হাটের আদিত নারী থানার ভিতরকুটি গ্রামে মসজিদের খবর নেন লালমনি আদিতমারি থানা ভিতুর কুটি কেরা মসজিদের ক্ষতিপ্রিস্ট আপনি তো বলছেন কিছুই জানে না আর একটা পাহাড়ের ভিতরে যাবো আমি কেন যেখানে কারেন্ট নাই সেখানে যাবো চিন্তা যদি করা হইতো বাথরুম টয়লেট যদি চিন্তা করা হইতো পানি ঠিক মতো আছে কিনা সেখানে রাস্তাঘাট আছে কিনা এগুলো চিন্তা যদি সাহাবাহিক করতেন তাহলে আমরা ইমান পেতাম মুসলিমদেরকে দাওয়াত আলী এরা কি এই দেশের মানুষ এরা তো আরব থেকে আসছেন এসে এই দেশের মানুষকে দাওয়াত দিচ্ছেন যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম ইসলামের দাওয়াত দিতে হবে কি না হবে অবশ্যই এটা আমাদের দায়িত্ব মুসলমান আমরা যদি এদেরকে এদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই তাহলে কালকে আমাদের মাঠে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে তখন আমাদের বলার কিছু থাকবে না ছিলাম আল্লাহ এরা আমাদের সাথে সব লেনদেন করছে কিন্তু কোনদিন দিনের আদান প্রদান করে নাই ইসলামের দাওয়াত দেয় নাই এজন্য তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব গত বছর বান্দরবনে পঁচিশ জন মুসলমান দেড় ঘন্টা বয়ান দেওয়ার পরে তার মধ্যে একজনে বলতেছে 30 বছর আগে খ্রিস্টান দেবতা বারো মাসে তেরো ভূজা তেত্রিশ জনের নামও ধর্মগুরাও বলতে পারে না এই মুক্তি পাওয়ার জন্য সঠিক ধর্ম খুঁজে নিয়েছি খ্রিস্টান ধর্ম সেখানে গিয়ে দেখি ইন্না লিল্লা সেখানেও তিন খোদা পিতা পুত্র পবিত্র আল্লাহর কাছে খবরদার অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবেন ভালোবেসে মহাবত করে কাছে আনবেন এক কাপ চা একটা চমুচা একটা সিঙ্গারা তার ছেলের হাতে মেয়ের হাতে একটা কলা একটা চকলেট দিবেন দাওয়াতের উদ্দেশ্যে আর কোন ভাবে সম্পর্ক হওয়ার কি নাই সুযোগ নাই হ্যাঁ ব্যবসা বাণিজ্য লেনদেন পাড়া প্রতিবেশী এটা হইতে পারে কিনা অবশ্যই পারে কিন্তু আপনার ইমান যেন নষ্ট না হয় এমন কোন কাজ করা যাবে না যে কাজে আপনি কি হয়ে যান কেন রিক্সা চাল ব্যান চালাই আমি অটো চালাই আমি মাথার গাম পাই এফে টাকা রুজি করি আমি আমাকে পছন্দ হয় না আমার স্ত্রীকে কে পছন্দ হয় কেন প্রশ্ন হয় কি না মুসলমান প্রশ্ন হওয়া উচিত কারণ এরা করে দেখছে আমরা নব্বই বছর রাজত্ব করার পরেও এই দেশে মুসলমানরা আমাদেরকে এমন ভাবে ঝাঁটা পিটাই করছে যে আমরা সেখান থেকে পালাইতে বাধ্য হয়েছি এর কারণ কি অন্যতম কারণ অন্যতম মাধ্যম অন্যতম এর শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী হয় ওই মায়ের গর্বে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী হয় ওই মায়ের গর্বে হজল ইসলাম তাসেম নালুতবি হয় মা দিনদার নামাজি মুতাকি ফরোজগার হইলে তার গর্বে দিস আল্লামা আজিজুলক হয় মাহ দিনদার হইলে তার গর্বে মুফতি ফজুলক আমিনী হয় মাহিন্দার দিনদার হইলে তার গর্বে আহমদুল্লাহ হাবিজি হয় মাদিনদার হইলে আল্লাহ হইলে তার গর্বে হইলে তার হয়। সালাহিন হইলে তার গর্বে সালাউদ্দিন জঙ্গি হয় মাদিনদার হইলে তার গর্বে এমন চোখ শ্রেষ্ঠ বীর বাহাদুর তৈরি হয় যাদের মাধ্যমে লক্ষ লক্ষ বর্গমাইল ইসলাম দ্বারা বিজিত হয় দেখবা এদের গর্বে আর শেফুল ইসলাম আসবে না শেকুল হিন্দ আসবে না তাদের গর্বে হ্যাঁ মহাদিস আসবে না তাদের গর্বে সব নাস্তিক আসবে আসতেছে আজকে এই জন্য এই সব নারী বান্ধব नारी अधिकार समान अधिकार नारी क्षमत यही नाम सारा देश के भरे की ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে আপনারা তোমার ঘর টিনের না হলে তোমার টয়লেট পাকা না হলে তুমি জাহান নামে যাবা কিন্তু যদি তুমি দৈ যাও তোমার ছেলে মেয়ে নাস্তিক হয়ে যায় তোমার স্বামী মোরতাদ হয়ে যায় তাহলে সপরিবারে জাহান নামে যেতে হবে দেখি না দিবেন কোন হিন্দু ভাই বোন এখানে থাকতে পারেন মাইকের আওয়াজ শুনতে পারেন আপনারা বলবেন আপনি তো ইসলামের দাওয়াত দিয়ে গেলেন ইসলামী ধর্মীয় গ্রন্থ থেকে আমাদেরও তো ধর্ম আছে ধর্মীয় গ্রন্থ আছে তো আমি তাদেরকে বলবো ও হিন্দু ভাই আপনাদের ধর্মের নাম কি हिंदूर्मी आद्य समाज नरंकारी आरिया सनतन और स्कूल बसिपे जदि सनतन हन तो अपना धर्म ग्रंथे नाम बोलेंपन धर्म ग्रंथे नाम की सबसे पुरतन धर्म ग्रंथ हलो बेद बेदल चार्टा ऋग्भेद साम्द কিঞ্চন একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয় দ্বিতীয় কেউ নাই ন্যাহ না নাস্তি নাই নাই নাই কিঞ্চন বিন্দু মাত্র নাই ও হিন্দু ভাই বোনেরা এটাই হলো লাইলা ই আপনাদের সকল ইন্দ্রের মহা হলো এক আল্লাহ মুহম্মদ সাল্লাম হলে পরম্পরণীয় এবং অনুসরণীয় ও সনাতন ধর্মী এটাই বোনেরা এটাই হল লাহ ইহ আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে তোমার সমস্ত পাপ ইম পাদম বৈকুণ্ডে আশ্রয় বৈকুণ্ঠ অপয়নতি যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা অর্থাৎ যার নাতুর ফের দাউসে যাইবা তাম মহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লামের নাম যাবো এটাই হলো আসাদাহা It yeah. আন্না যে কোন হিন্দু ধর্মের লোকদেরকে আপনি জিজ্ঞেস করবেন তোমাদের নিকটে কাল কয়টা যোগ কয়টা তো বলবে সত্য দাপর কলি বলে এখন কোন বলবে কলির যোগ বলে কলির যুগে তোমাদের যে অবতার আসবে তাদের তাকে তোমাদের ধর্মে তোমাদের বেদে তোমাদের পুরাণে তোমাদের গীতায় তোমাদের শাস্ত্রে কি বলা হয়েছে তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ পুরান হলো আঠারোটা তার মধ্যে একটা হলো কুলকি পুরান কুলকি পুরান স্পষ্ট আছে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগর অবতার দশম অবতার শেষ কেনা তার মায়ের নাম হবে সৌম্য বাসুমতি নিরাপদ বা শান্ত যার আরবি হলো আমেনা তার পিতার নাম হবে বিষ্ণু দশ ভগবান বা আল্লাহর গোলাম যার আরবি হলো আব্দুল্লাহ তার নিজের নাম হবে নরা ও সনাতন ধর্মী রায় বোনেরা অথু বেদের কৃষ্টায় খুলে দেখো নরা সংসং সং অর্থাৎ প্রশংসিত যার আরবি হলো মুহাম্মদ সাল্লু আলহি তোমাদের গত শতাব্দীর সবচেয়ে বড় জন্মজাতক শ্রী শ্রী বালক ব্রহ্মচারী বলেছেন অবতার দশম অবতার শেষ রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম হবে ম শেষ অক্কর হবে হিন্দু ধর্মের লোকেরা সারা পৃথিবীর ইতিহাস তোমাদের সামনে আছে একটু পরে দেখো পৃথিবীর বুকে মুহাম্মদে আরবির অন্তিম অবতার অন্তিম ঋষি কলিজগ্র অবতার দশম অবতার হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংস গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন ও হিন্দু ধর্মের ভাই বোনেরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখো মোহাম্মদ